আলহামদুলিল্লাহ আমরা যে জায়গায় ব্যবস্থাপন করছি এটি পৃথিবীর অন্যতম একটি বিদ্যাপীঠ এবং ইসলামী শিক্ষার তিন শিক্ষার অন্যতম কেন্দ্র কিন্তু আল জামিয়া আল ইসলামিয়া বিল মাদিনা আল মন অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মন এই ক্যাম্পাস এটি এটি বিশাল ক্যাম্পাস অনেক দূর পর্যন্ত বিস্তৃত এর মধ্যে আপনারা অনেকগুলো ভবন দেখবেন এক একটি ভবন এক একটি অনুষদ ফ্যাকাল্টি একটি রয়েছে কুল্লিয় কোরআন একটি কুল্লিয়াতুল হাদিস একটি কুল্লিয়াতুল সরিয়া ওই পাশে রয়েছে কলিয়াতুল লোকাল আরবিয়া এখানে যেটা দেখছেন এটা কুল্লিয়ার সরিয়া সরিয়ার বিল্ডিং ওই পাশে ছাত্রদের আবাসিক হলসমূহ আবার এর পিছনে রয়েছে শিক্ষকদের আবাসিক বিভিন্ন ভবন আবার ওই পাশে বর্তমানে সায়েন্স টেকনোলজির অনেকগুলো কল্লিয়া নতুন করে শুরু করা হয়েছে কলিয়াতুল হুলুম সেখানে সায়েন্স ফ্যাকাল্টি তো আলহামদুলিল্লাহ আধুনিক এবং ইসলামী দুই শিক্ষার সমন্বয়ে ইসলামকে যুগ উপযোগী করে এবং বিষুপ্ত শহীদ ইসলামের প্রসার প্রসারের জন্য এই ইসলামিক ইউনিভার্সিটি অধিনামনা করা প্রতিষ্ঠা করা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের বাংলাদেশে অনেক স্থাপন পড়াশোনা করেন এবং সারা দুনিয়া থেকে সমগ্র বিশ্ব থেকে এখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করেন এবং সৌদি সরকার সমস্ত খরচ নির্বাহ করেন স্টুডেন্টদের পৃথিবী যেগুলো দেশ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করলে এখানে ভর্তি হওয়া দায় তো সবাই তো বা ইউনিরা আমরা যে এখানে উল্লেখ করব সেটি হল বর্তমানে আমরা যে সময়ে অবস্থান করছি এই সময়টি একটি কঠিন ফেতনার চ এই ফেতনার সময়ে আমরা দেখা গেছে নবী সাল্লা রেখে যাওয়া দিন থেকে আদর্শ থেকে অনেকটুকু বিচ্ছুত হয়ে গেছে এবং ধর্মের নামে ইসলামের নামে অনেক শির্ক এবং ভেদাতে আমরা নিমজ্জিত হয়ে গেছে। বিশেষ করে আমরা এই আরব থেকে মক্কা মাদিনা থেকে অনেক দূরে হওয়ার কারণে ভারতীয় উপমহাদেশে আমরা বাংলাদেশ ভারত পাকিস্তান ওই অঞ্চলে আমরা অসংখ্য শিরিক এবং বেদাত চালু করে দিয়েছি এবং আমরা শিরিক বেদাতকে এবাদত মনে করতেছি এবং আমরা সেখানে তাওহিদের মূল কনসেপ্ট সন্নার মূল কনসেপ্ট থেকেও বিচ্ছুত হয়ে গিয়েছি আমরা অসংখ্য সেরেক করি আমরা সেটাকে এবাদত মনে করে সেরেক করি অসংখ্য আমল করি সুনত মনে করে বেদাত করি আলহামদুলিল্লাহ এই মদিনামুন আব্বরার যে ইসলামিক ইউনিভার্সিটি আপনারা দেখছেন এই ইউনিভার্সিটি থেকে বিশুদ্ধ ইসলাম তাওহীদের ইসলাম অর্থাৎ ইসলামের মূল যে স্রোত দ্বারা এই মদিনা মন থেকে যে ইসলাম সারা দুনিয়াতে বিস্তৃত হয়েছে সেই মূল ইসলামের দিকে ফিরে যাওয়ার জন্য এই দারুল ইমানে এই হারামের সীমানার ভিতরেই এই ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মোনাব্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে দাজ্জাল প্রবেশ করবে কিন্তু এই মদিনা মোনাব্বার দাজ্জাল প্রবেশ করবে না এবং এই ইউনিভার্সিটিটাও হারামের সীমানার ভিতরে এর মধ্যেও কখনো দাজ্জাল প্রবেশ করবে না অর্থাৎ এটি দাজ্জাল মুক্ত বিশুদ্ধ এলেমের কেন্দ্রস্থল এবং এটি দারুল ইমান বলছেন যেভাবে সাপ গর্ত থেকে বের হয় আবার গর্তে ফিরে আসে ঠিক একইভাবে ইমান সারা পৃথিবী ঘুরে আবার এই মদিনাতে ইমান ফিরে আসবে এটি ইমানের কেন্দ্রস্থল দারুল ইমান তো যেখানে ইমান থাকবে সেখানে বিশুদ্ধ এলেম থাকবে কারণ এলেমের সাথে বিশুদ্ধ এলেম যদি না থাকে তো বিশুদ্ধ ইমান থাকবে কিভাবে বিশুদ্ধ ইমান থাকতে হলে বিশুদ্ধ এলেম লাগবে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাপাক এখানে বিশুদ্ধ এলেমের ব্যবস্থা আয়তো রেখেছেন এই চোদ্দশো বছর ধরে পৃথিবীর বিভিন্ন বিবর্তন তারপরে বিভিন্ন শাসকের পরিবর্তন বিভিন্ন কিছু পরেও আল্লাহ মুক্ত করেন সারা পৃথিবীতে দাঁত জাল ডুবতে পারবে কিন্তু মদিনা দাজ্জাল থেকে নিরাপদ আল্লাহ মদিনার প্রত্যেক রাস্তা রাস্তায় ফেরাস্তা নিয়োজিত রেখেছেন যে তারা দাজ্জালকে জালকে মদিনায় প্রবেশ করতে দিবে না আলহামদুলিল্লাহ এবং যুগে যুগে যত বড় বড় ওলামাই কেরাম তারা এই মদিনা ওলামাই মাদেন যিনি সারা পৃথিবীর সকল মোয়াল্লামের শ্রেষ্ঠ মোয়াল্লাম সাল ইসলাম তিনি এই মদিনা মনোপরাতেই রয়েছেন এরপরে সাহবাই মধ্যে যারা সবচেয়ে বড় বড় আলেম আবদুল্লাবিন আব্বাস রাদ আল্লাহন তারপরে আয়সারদি আল্লাহ উত্তর হা আবু আলাহ উত্তর বড় বড় মহাদেস বড় বড় মোপাসের যত সাহবাহ ছিলেন তারা ওলামাই মাদামদের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় আলেম তারা ছিলেন মধ্যে সবচেয়ে বড় বড় ওলামাইকার মদিনে ছিলেন আজও আলহামদুলিল্লাহ সারা বিশ্বের শীর্ষ আলেম যারা তারা এই মদিনাতেই রয়েছেন এবং আলহামদুলিল্লাহ মদিনাতে আসলেই মদিনার উলামাঈ কামদের সাথে মিশলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওলামাইকেরাম কাকে বলে আলেম কি জিনিস আমরা কিন্তু বাংলাদেশে থেকে আলেম কাকে বলে এটা এই জিনিস এখনো বুঝতে পারিনি আমরা বাংলাদেশের আলেম একটু ভিন্ন প্রকৃতির হয়ে থাকি আমরা মানুষ থেকে দূরে দূরে থাকি আমরা একটা বিভিন্নভাবে ছলাফেরা করি মানুষের সাথে মিশি মানুষকে অন্তর থেকে মহব্বত করি না বিভিন্ন ধরনের আমাদের মধ্যে সমস্যা আছে আমরা দলে দলে বিভক্ত গ্রুপে গ্রুপে বিভক্ত এক দলের আলেম আরেক দলকে আমরা পছন্দ করি না এক দলের লোক আরেক দলকে আমরা মহব্বত করি না কিন্তু আলহামদুলিল্লাহ পলামায় মাদিনা এরকম দল মুক্ত আলহামদুলিল্লাহ তারা সবাই প্রত্যেক মুমিনকে প্রত্যেক মুসলিমকে তারা আন্তরিকভাবে মহব্বত করে। এবং তাদের এলেম চর্চা আশ্চর্য হইতে হয় যে আল্লাহ একবার তাদের এল বিত উঠতে যে এখনো তারা হাজার হাজার হাদিস মুখস্ত পারেন সনদ সহ মুখস্থ বলতে পারেন কিতাবের আবার লাইন সহ লাইন কে লাইন পুরে কিতাব তাদের মুখস্থ আলহামদুলিল্লাহ আপনারা মসজিদে নবীতে ধারসে বসলে দেখবেন যে একজন ছাত্র কিতাব পড়ে বা হাদিস পড়ে উস্তাদ শুধু চুপচুপ করে বসে থাকেন অন্ধ ওস্তাদ তাও দেখবেন যে এক জায়গায় ভুল পড়লে সাদের সাথে ধরে ফেলতেছে মানে উনার লাইন সহ এবার সহ সব মুখস্থ যেটা আমাদের দেশে অকল্পনীয় এটা আল্লাহ পাহের মদিনের উপরে বিশেষ রহমত আল্লাহর দিনকে আল্লাহ রাখবেন এ সমস্ত ওলামাইকেরাম দিয়ে আল্লাহ পাক টিকিয়ে রাখবেন এই জন্য খাস আল্লাহর রহমত আল্লাহর পজলকরম এখানে দান করেন এর বরকতে এখানে এত বড় বড় ওলামাইকেরাম তৈরি হন এই জন্য সম্মানিত ভাই বোনেরা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ যে ওলামাই মদিনাকে সবসময় ফলো করবেন ওলামাই মদিনাকে অনুসরণ করবেন ওলামাই মদিনার আমলকে অনুসরণ করবেন ওলামাই মদিনার আকিদাকে অনুসরণ করবেন মদিনার ওামাই যে আকিদার দাওয়াত দেন এটা সবচেয়ে বিশুদ্ধ সহিদ তাওহিদের আকিদা আহ সন্ন্যাদ আল জামাতের আকিদা এজন্য ওলামাই মদিনার আকিদাকে সবসময় ফলো করবেন আর ওলামাই মদিনের যে আমল এই আমলও সবচেয়ে বিশুদ্ধ আমল তারা এখানে গবেষণা করে এই ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মনে ভরাতে গবেষণা হয় এখানে সমস্ত বিষয়ে সমস্ত মাঝহবের উপরে এখানে গবেষণা হয় গবেষণা করে যেই মশালাটি সবচেয়ে বিশুদ্ধ যেই মশালাটি সবচেয়ে সহি যেমন একটি বিষয়ে হয়তো দুই ব্যতধিক মত রয়েছে এক মাঝহাব এটা বলছেন আরেক মাঝহব এটা বলছেন আরেক এক মাঝহ এটা বলছেন ওনারা এই সব মতগুলাকে একত্রিত করে রিসার্চ করেন গবেষণা করেন ইস্তেহাত করেন গবেষণা করে যেই মাঝহাবের মতটি যেই দলিলটি সবচেয়ে শক্তিশালী তারা সেটা আমল করেন এবং বিশ্ববাসীকে সেটা আমল করার জন্য তারা দাওয়াত দেন তাহলে এই বিশুদ্ধ আমলটা মদিনেতে পাওয়া যাবে এটা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না পৃথিবীর অন্যান্য জায়গায় হলো যে এক একটা দল কেন্দ্রিক বা একটা মাঝহব কেন্দ্রিক যে আমরা এই মাঝহাব অনুসরণ করব এই মাঝহাবের হাদিস সহি হলেও অনুসরণ করব জাল হলেও অনুসরণ করব, দহি ফলেও অনুসরণ করব। এটা অন্ধভাবে আমরা মেনে চলবো এটা হলো পৃথিবীর অন্য অন্য জায়গার থিওরি কিন্তু আলহামদুলিল্লাহ এই মদিনা মনে পড়ার ওলামাই মাদিনার চিন্তাধারা হলো ফিকির হলো যে না যে আমরা কোন দলের সংকীর্ণতায় একেবারে আবদ্ধ হয়ে যাব না তবে আবার আমরা মাঝহাবের বিরোধিতাও করব না মাঝাব আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে দিন বুঝা দিন মানা গবেষণা সহজ করে দিয়েছে কিন্তু আমরা সবগুলা মাঝাবকে একত্রিত করে আমরা এখানে দেখব যে কোন হাদিসটি সবচেয়ে শক্তিশালী কোন দলিলটি সবচেয়ে মজবুত যে দলিলটি বেশি শক্তিশালী আমরা সেটা মানব সেটা চায় হানাপি মাঝাবের হোক চায় সাহাপি মাঝাবের হোক কারণ সব মাঝাবে তো হক আমরা তো বলি যে সার মাঝাবে হক তো হক মাঝাবের মধ্যে যেটা দলিল বেশি শক্তিশালী সেটা আরো হক সবচেয়ে বেশি হক তাইলে আমি সবচেয়ে বেশি হকটা মানা মানে সবগুলা মেনে চলা কোনোটার মেনে চলাম কিন্তু সবচেয়ে বিশুদ্ধটা আমি আমল করলাম এর মাধ্যমে মুসলিমার যেমন ঐক্য সৃষ্টি হবে মুসলিমার দলাদলি বিভক্তি কমে যাবে আবার মুসলিম সহি দিনের দিকে সহি আমলের দিকে ফিরে আসবে এই চিন্তা দ্বারায় ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মানাবারা প্রতিষ্ঠিত এবং আমরা যারা বাংলাদেশে বর্তমানে যে মুসলিম ভাই বোনেরা আছে আমি সবাইকে অনুরোধ করব যে আমরা এই মদিনার ইমানের দিকে মদিনার আমলের দিকে ফিরে আসি কারণ আমরা যে সময় পৃথিবীতে আসছি এটা দাতজাল আসার নিকটবর্তী সময় কেয়ামত নিকটবর্তী সময় এখন অসংখ্য ফেতনা আমাদের সামনে রয়েছে এক একজন এক এক দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে কিন্তু আমরা যদি মদিনাকে শক্ত করে ধরি মদিনার ওলামাই মদিনাকে যদি আমরা শক্ত করে অনুসরণ করি মদিনায় ওলামার ওলামায় মাদার যদি এলেমকে আমরা ধারণ করি এখানকার ইমানকে আকৃদাকে আমরা ধারণ করি আমলকে যদি আমরা শক্ত করে ধরি তাহলে আশা করি অবশ্যই ইনশাল্লাহ আমরা হকের উপরে থাকবো ইনশাআল্লাহ এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ থাকবে না যে আমরা ওলামাই মদিনার উপরে আছি কারণ এই ওলামাই মদিনার ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে সহি আল বখারিতে একটি অধ্যায় রয়েছে যে ফাদা ইল উল মদিনা মদিনার ফজিলত অসংখ্য ফজিলত নবী সাল্লি সাল্লাম বর্ণনা করেছেন এখান থেকে কখনো জাল হাদিস মিথ্যা হাদিস মিথ্যা জিনিস প্রচার প্রসার হবে না এখান থেকে সবসময় সহি জিনিস বিশুদ্ধ জিনিসে প্রচার হবে এটা মার্কাজমান এটা দারঅুলি ইমান এখানে আমত পর্যন্ত ইমান থাকবে পৃথিবীর কোথাও ইমান না থাকলেও এখানে থাকবে তাহলে আমরা যদি এই মদিনামুখী হই তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই সে নবী সাল্লামের তরিকার উপরে সুননার উপরে আমরা থাকবো ইনশাল্লাহ হ্যাঁ এই উদাত্ত আহ্বান জানিয়ে আল্লাপাক আমাদের সবাইকে এই যে মদিনা থেকে ইসলামের প্রচার প্রসার হয়েছে সেই মদিনার এলেমের দিকে মদিনার আমলের দিকে বিশুদ্ধ তাওহীদের দিকে সুন্নতের দিকে ফিরে আসার আল্লাহ ভক্ত অফিক দিন আমাদের পুরা বাংলার জমিনকে আল্লাহ রব্বাহ আলমিন তাওহিদের জন্য কবুল করে নিন শূন্যতের জন্য কবল করে নিন আমরা বাংলার জমিনের সকল ভাই বোন যেন এই ফেতনার যুগে তৌহিদের উপরে চলতে পারি শূন্যতের উপরে চলতে পারি শেরেক মুক্ত ইমান গড়ে তুলতে পারি বেদাত মুক্ত শূন্যতের উপরে টিকে থাকতে পারি আমরা আল্লাপাক আমাদেরকে এই তৌফিক দান করুন এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে এই মদিনা মুনা্বার জাগাতে জামিয়া ইসলামিয়া মদিনা মোনাবারা দাঁড়িয়ে আল্লাহ সবান তালার কাছে এই দোয়া করি আল্লাহ তুমি এই মদিনার এলেম দিয়ে বাংলার জমিনকে তুমি ভরপুর করে দাও আল্লাহ তুমি এই মদিনার বিশুদ্ধ ইমান তুমি বাংলার জমিনে নসীব কর। বাংলার প্রত্যেক ভাই বোনকে আল্লাহ তুমি এই মদিনার বিশুদ্ধ বিশুদ্ধ আমল নসিক করো আল্লাহ বাংলার সকল ভাই বোনকে তুমি মদিনামুখী করে দাও আল্লাহ বাংলার সকল ভাই তুমি সেরেক মুক্ত হওয়ার বেদাত মুক্ত হওয়ার তৌফিক দাও আমিনব্বাল আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ